হরে কৃষ্ণ তো আজকের ইষ্ট গোষ্ঠীর বিষয় কি ছিল ব্রহ্মচারী জীবনের সম্বন্ধে আমি অনেক কিছু রেখেছি কৃষ্ণ ভবান তো আরো কি বলবো অনেক কিছু বলতে পারি সাধারণত ব্রহ্মচারী শব্দ থেকে আমরা বুঝতে পারি যে সেই ব্রহ্মচারী হচ্ছে এইজন যাদের কোনো সম্বন্ধ নেই স্ত্রীদের সাথে ব্রহ্মচারী সন্ন্যাসের তাদের কোনো সম্বন্ধ রাখা হয় না স্ত্রী এর সাথে আসলে আমি সন্ন্যাস গ্রহণ করার আগে এখানকার মত সম্বন্ধ রাখিনি অনেক ও আসে আধ্যাত্মিক উপদেশ নেওয়ার জন্য বিশেষ করে যারা দীক্ষা প্রদান করে যারা গুরু তাদের স্ত্রীদের প্রতি কিছু খেয়াল রাখতে হবে তো আসলে ব্রহ্মাচার্য সবচেয়ে অনুকূল আশ্রম আছে আধ্যাত্মিক জীবনের অনুতির জন্য সন্ন্যাসে রিস্ক বেশি এবং মহাপ্রভু বলেন সন্ন্যাসীরা অল্প ছিদ্র সার্বলকে গায় মানে সন্ন্যাসীদের একটু অল্প করা ঘোষিত হয় কিন্তু ব্রহ্মচারীরা তাদের অত রিস্ক হয় না তার লাভ পূজা প্রচেষ্টা হয় না যা হয় সন্ন্যাসীদের সন্ন্যাসী হয়ে আমি অনেক লোকদের অনুগ্রহ পাত্র হয় আমি অনেক টাকা পাই আমি অনেকে সম্র হয় ব্রহ্মাচার্য কোন খেয়াল রাখতে ব্রহ্মাচার্যচার্যাল গৃহাস্থ হাওয়ার জন্য অযোগ্য সন্ন্যাসী সন্ন্যাসী হাওয়ার জন্য অযোগ্য সেই জন্য ব্রহ্মচার্য সে তো ভালো সে ভালো যাতে আমাদের অহংকার আসবে না আমরা যদি অলক্ষিত থাকি তাহলে আমাদের অহংকার বেশি হতে পারে আমি বলছি না যে সেনাস গ্রহন করা অনুচিত তার দরকার আছে প্রচারের জন্য কিন্তু নিজের আতির জন্য আশ্রম হচ্ছে ব্রহ্মচারী গৃহ শুদ্ধি করতে পারে কিন্তু তাদের একনিষ্ঠিত ব্রহ্মচার্যদের মত সেটা ঘটে একনিষ্ঠ ভক্তি করে কারণ তাদের ধ্যান রাখতে হবেই। সংসারে দেখে স্ত্রীকেই সন্তুষ্ট করতে হবে কুটুম্বকে সন্তুষ্ট করতে হবে সাথে এবং সেট কুটুম্ব আছে তারপর আরেকটা সেট নতুন কুটুম্ব বিবাহার সাথে এসে যায় কিন্তু ব্রহ্মচার্য তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে হরি গুরু বৈষ্ণব সেবা আর কিছু নাই তাদের জীবনের মধ্যে হরি গুরু এবং বৈষ্ণব সেবা করার ছাড়া আর কোনো অন্য কাজ নেই এবং সেই সেবা করার থেকেই তারা বেশি কোনো লাভ বুঝা আর প্রতিষ্ঠা পায় না তো খুব সুন্দর অবস্থা আছে আধা থেকে মায়াপ সর্বপ্রথম এখানে মায়াপ আসলাম সে তো হলো প্রায় সাত্রিশ বছর আগে সেই সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেই সময় আমি শুনেছি যে শিলপ্রভাত বলেছেন তো আমরা অনেক সেই রকম শুনি তো নিজে মনগড় কিছু কথা বলে শিলপ্রভাদের নামে কিন্তু এইভাবে আমি শুনেছি যে শিলপ্রভাত বলেছেন যে ব্রহ্মাচার্যের ব্রহ্মাচারীদের জন্য ও সব সবচাইতে ভালো অবস্থ হচ্ছে মায়াপুরে নিবাস করা আরো ভালো হচ্ছে সার পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার গৌরাঙ্গে ধাম এবং গোরঙ্গে কাম এই হচ্ছে গড়ের ধাম এখানে গড় ধাম সেবা করা হয় এবং এত লোক এখানে আসে যে এই যে কোনো জায়গা না গেলেও আপনারা অনেক প্রচার করতে পারে আমি শ্রী জয়প্রতাক মহারাজ থেকেই শুনেছি অনেক অনেক বছর আগে জানি না শিলপ্রপাত অনেকেই বলেছেন যে মায়াপ এখানে মায়াপড়ে বড় মন্দির নির্মাণ কলেজ বাইরে যাওয়া কোনো দরকার হবে না সারা পৃথিবীর লোক এখানে আসবে এবং এখান থেকে তুমি সারা আপনাদের খুব সুন্দর সুযোগ আছে কৃষ্ণ ভক্তি পালন করা কৃষ্ণ ভক্তি তো আমার পরামর্শ এই যে Brahmachari হলে তো brahmachari হাও আদা brahmachari সেই রকম সাশ্রয় কোন রকম বর্ণনা হয় না ব্রহ্মচারী মানে খাটি ব্রহ্মচারী হাও রি আধা ব্রহ্মচারী আদা ব্যবিচারী সে তো সম্ভব হবে না আরাম হি হারাম ব্রহ্মচারী মনে সবসময় কায় মনোবাক হরিগুরু সেই ভাই তীব্রভাবে নিযুক্ত থাকা আরো কি বলবো কোন প্রশ্ন আছে অব্রহ্মচারী অভক্তদের মধ্যে আমাদের যাইতে হয় তো কি রকম কি ব্যবহার কি আচরণ করা উচিত অন্যদের সাথে তো অন্যদের সাথে অভক্তদের সাথে না গৃহস্থ ভক্ত সাথে কি কিরকম আচরণ করা উচিত তো গৃহস্থ ভক্ত ছোট সেই রকম মনে করা উচিত না তাদের সাথে বিশেষ করে তাদের ওই পুরো পরিবারের সাথে তাদের ঘরে গিয়ে অনেকবার এমনি যদি নিমন্ত্রণ হয় কীর্তন প্রসাদের জন্য মাঝে মাঝে গেলেই তো কোনো হবে না কিন্তু বারবার যাওয়া এবং ঘনি সমন করা তাদের কুটম্ব কুটুম্বের সাথে তার দ্বারা তো ব্রহ্মচারী তো সংসারই প্রায় হয়ে যায় ব্রহ্মাচার্য পালন করা জন্য একটু করা হওয়া উচিত না হলে তো ব্রহ্মাচারী কি করে ব্রহ্মচারী এবং অভক্তদের সাথে ব্যবহার করা উচিত তাদের সাথে এই তাদের কৃষ্ণ ভক্তি লাভ হতে পারে তার থেকে বেশি কিছুই না গৃহস্থ একটু লাইসেন্স আছে প্রচারে তারা সাধারণ লোক কর্মী লোকদের সাথে চর্চা করতে পারে সেই রকম উচিত না ব্রহ্মাচার্য মানে সাধু গৃহস্থও সাধু হতে পারে কিন্তু তা যেহেতু তারা ও গৃহস্থ আলাদা হতে পারে সেটা ঠিক না অনুচিত সংসারীদের সাথে তো যা সাশ্রয় আছে ভক্তি উপদেশ তো অভক্ত অভক্তদের নতুন ভক্ত দেয় গৃহস্থরা আপনারা বলতে পারেন এবং মিত্র ব্যবহার কিন্তু অত ঘনিষ্ঠ হয় না যাতে আমাদের ওই কি বলে যা যা যা আমাদের মনে তীব্রত শীতল হয়ে যায় আমার চারে অতেরকম মেশামেশে করে না হরে কৃষ্ণ আর কন ঠিক আছে এখন আমার সংগ্রহ কথা এখন থাকতে চাইলে থাকতে পারেন কিন্তু বাংলা কথা বলা এইবার শেষ হচ্ছে হরে Krishna.